তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ পাক তাদের ধন সম্পদে সাদা কাথা জাকাত ফরজ করেছেন তু খাজমিন আগ্নে আহিম ফাতোরাদ্দ আলাফকারিম যা তাদের ধনী যারা সম্পদের মালিক যাদের ধন সম্পদ নির্দিষ্ট পরিমাণ নিসাবে পৌঁছেছে তাদের কাছ থেকে নিয়ে ফাতোরাদ্দ আলাফকার এহিম মুসলিম সমাজের যে সব অভাবী রয়েছে দুর্গত রয়েছে ফকির রয়েছে তাদের মাঝে বিতরণ করে দেওয়া হবে তাহলে আল্লাহন মাসাহিনদের জন্য অভাবীদের জন্য এই দুইটি ভাষায় সামান্য পার্থক্য আছে দুটো একই বস্তু নয় বা একই শ্রেণীর মানুষ নয় ফকির অধিকাংশ যে এমন ব্যক্তিকে যার বাড়িতে খাওয়ার কিছুই নেই এক অক্ট হয়তো নেই অথবা হয়তো সামান্য কিছু আছে কালকের জন্য কিছু নেই আজকেরও কিছু নেই এইরকম অবস্থা যারা একেবারে নিঃস্ব সর্বহারা তাদেরকে ফকির বলা হয়েছে কোরআন এবং হাদিসের ভাষায় আর মাসাকিন বা মিসকিন বলা হয়েছে ওইসব লোকদের ক্ষেত্রে যেই সব লোকদের কাছে একবার অথবা দুইবারের খাবার আছে কিন্তু তিনবার লাগবে তিনবারের খাবারের ব্যবস্থা নেই অথবা মাসিক বেতন পায় মাসিক কিছু আয় উপার্জন করে সেখান থেকে তার এক মাসের মধ্যে পনেরো দিন বিশ দিন পঁচিশ দিনের খরচ চলবে কিন্তু পাঁচ দিন দশ দিন বা পনেরো দিনের খরচের ব্যবস্থা নেই এদেরকে বলা হয় মিসকিন তাহলে মিসকিন ফকির চাইতে একটু অবস্থায় ভালো কিন্তু তার অভাব রয়েছে যতটুকু অভাব রয়েছে অতটুকু অভাব দূর করার জন্য দেওয়া যাবে কিন্তু এমন নয় যে সে উচ্চ মানের জীবনযাপন করবে সেই জন্য দেবেন তা নয় যেমন এক সেই লোকেরা স্বজন প্রীতি করে থাকে এই ক্ষেত্রে আত্মীয় স্বজন নিজের বংশের লোক সুতরাং এই ক্ষেত্রে ওর বাড়িতে ফ্রিজের প্রয়োজন তাই জাকাত দিয়ে দিল ওর বাড়িতে বিদ্যুতের প্রয়োজন তাই জাকাত দিয়ে দিল ওর বাড়িতে আরও এমন কিছু যেগুলি না হলেও চলে অথবা ওর ছেলে মেয়েদেরকে সাধারণ স্কুলে পড়াতে পারত সাধারণ ইসলামিক মাদ্রাসায় পড়াইতে পারতো না ভালো ফিস দিয়ে পড়াবে আর সেই জন্য যথেষ্ট পরিমাণ ফিস সে দেয় আর সেখানে সে জাকাত ব্যয় করলো না এই ক্ষেত্রে নয় সেখানে আপনাকে বিচার করে দেখতে হবে যে আপনার জাতীয় আত্মীয় রয়েছে তারা যদিও লেখাপড়ার ক্ষেত্রে যদি ভালো করে পড়াই তো কিছু অভাব হচ্ছে কিন্তু ওরচাই দুর্গত অবস্থায় কি লোকের আছে যদি দেখা যায় যে আপনার গ্রামে আপনার এলাকায় ওরচাই দুর্গত অবস্থায় লোকের আছে যাদের কাছে বস্ত্রের ব্যবস্থা নেই যাদের বাড়ি ঘর মোটে নেই তাহলে আপনার আপন আত্মীয় যারা তাদের ছেলে মেয়েদেরকে আপনি ভালোভাবে পড়ানোর জন্য টাকা পয়সা ভাবে সাধারণভাবে যদি পড়া করতে পারে যেখানে ফিরি লেখাপড়ার ব্যবস্থা আছে অথবা অল্প খরচে লেখাপড়ার ব্যবস্থা আছে তাহলে যথেষ্ট এই ক্ষেত্রে যেন স্বজন প্রীতি না হয় মনে রাখবেন জাকাত দেওয়ার ক্ষেত্রে এমন যেন উদ্দেশ্য না হয় যে আমার ওপর যে ফরজ ব্যয় বহনের দায়িত্ব আছে সেটাকে হালকা করার জন্য আমি জাকাত দিয়ে দিলাম এমন না হয় যেমন আপনার বোন বিধবা হয়ে রয়েছে অথবা তালাক প্রাপ্তা হয়ে রয়েছে তার ব্যয় বহন করা আপনারও ফরজ আপনার লোক ছোট ভাইরা রয়েছে তাদের ব্যায় বহন আপনার ফরজ রয়েছে তাদেরকে জাকাত দিয়ে দিলেন না এইরকম জাকাত দেওয়ার জন্য আপনার মাতা পিতার খরচ আপনার ফরজ রয়েছে আপনি জাকাত দিয়ে দিলেন এমনটা চলবে না আপনার এইভাবে যে সব ব্যক্তির ভাই বহন আপনার ফরজ রয়েছে স্ত্রী ছেলে মেয়ে তাদের জন্য জাকাত দেবেন তা চলবে না এই রকম একশে লোকেরা করে কি ধার দেই কোনো মানুষকে আর ধার দেওয়ার পরে যখন দেখলো যে দিতে পারছে না হ্যাঁ জাকাতের নিয়ত করে নিলাম ওটা জাকাত আমি কর্তন করে নিলাম কখনো এইরকম করবেন না কারণ জাকাত হচ্ছে এ বাদত সুতরাং নিয়তের সাথে হতে হবে আর যখন ওই ব্যক্তিকে টাকাটা আপনি দেন তখন আপনি ওই নিয়তের সাথে টাকাটা দেন নি আর জাকাত আল্লাহ পাক দিতে বলেছেন এবং নিতে বলেছেন নেও এবং দেও বলেছেন তু খাজমিন আগনি এহিম ফাতুরআ আল্লাহ ফার এহিম তাদের বিত্তবানদের কাছ থেকে নিতে হবে এবং যারা অসহায় দুর্বল দরিদ্র তাদের মাঝে বিতরণ করতে হবে আপনি একটা লোকে ধার দিয়েছেন তখন ধারের নিয়তে দিয়েছেন এখন তাকে তো আপনি জাকাত হিসাবে দেননি আর সে জাকাত হিসাবে গ্রহণ করেনি সুতরাং ইমাম আল্লাহ রহমতুল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি ধার দেওয়ার পরে যখন দেখলো যে টাকাটা তো উঠে আসছে না তখন মনে মনে নিয়ত করে নিল যে ওটা জাকাত আমি কাটিয়ে দিলাম জাকাতের নিয়ত করে দিলাম এইভাবে জাকাত আদায় হবে না সম্মানিত ভাইরাম আল্লাহ ফাকরাবুল তাহলে দুইটি ক্ষেত্র বর্ণনা করলেন যে জাকাত হচ্ছে ফকির যারা একেবারে নিঃস্ব তাদের জন্য और जर का किस आभाव आ तरज तर आल्लाक वाली आलिहा जकत आदाय करार क्षेत्र जरा मेहनत परिश्रम करेहनत परिश्रम तादी किसु परिश्रमिक देा है तेल सेमिक क्षेत्र जकत थके देते जमन नबीए करीम सल्लाम जकत आदाय करार्ज বিভিন্ন সাহাবাহিকের আমাদেরকে বিভিন্ন দূর দূরান্ত এলাকায় পাঠাতেন আর গ্রামে গ্রামে গিয়ে পল্লিতে পল্লিতে গিয়ে মরুভূমিতে গিয়ে কোথায় ছাগলের পাল রয়েছে কোথায় ওটেল পাল রয়েছে তব খবর করে সেখান থেকে গণনা করে সেখান থেকে জাকাত গ্রহণ করে নিয়ে আসতেন সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ালিনা আলিহা জাকাতের জন্য যারা মেহনত পরিশ্রম করবে আদায় করতে গিয়ে তাদেরকে সেখান থেকে দেওয়া হবে সম্মানিত ভাইরা আপনাদেরকে এখানে কিছুক্ষণের জন্য আবার আমাদের দিকে ফিরে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মা হমজানের মোবারক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 আল্লাহাক রব্বুল আলমিন এই আয়াতে উল্লেখ করেছেন জাকাত পাবে আট শ্রেণীর লোকেরা তার মধ্যে তিন শ্রেণীর লোকের কথা উল্লেখ করলাম চতুর্থ শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহাক বলছেন যাদের ইসলামের দিকে আকৃষ্ট করা উদ্দেশ্য হবে। তারা হলেন যারা নতুন মুসলিম হয়েছেন আর তাদের আত্মীয় স্বজন ছেড়ে চলে এসেছে অথবা ঘরবাড়ি ছেড়ে চলে এসেছে তাদের আর্থিক সংকট রয়েছে তাদের চলাফেরা আর সমস্যা রয়েছে এবং তাদের অন্তর্কে জয় করা উদ্দেশ্য রয়েছে তাদের সাথে সহানুভূতি প্রকাশ করা উদ্দেশ্য রয়েছে এই এক শ্রেণীর লোকেরা যাদেরকে জাকাত দেওয়া যাবে এতে কোনো দ্বিমত নেই ওই রকমই আর এক শ্রেণীর লোক হতে পারে যারা ইসলামের কাছাকাছি চলে এসছে কিন্তু তাদের সামান্য কিছু সাহায্য সহযোগিতা করলে তাদের সাথে সামান্য একটু আর্থিক সহযোগিতা দেখালে অথবা তাদের কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলির সমাধান করলে তাদের ছেলেমেয়েরা অসুস্থ রয়েছে তা করে দিলে তারা আকৃষ্ট হয়ে সত্য দিনে চলে আসবে এবং আল্লাহ ফাকরাবুল আলমিনের সত্যিকার অর্থে বান্দা হয়ে যাবে আল্লাহফাক রব্বুল আলম তাদেরকে দিতে বলেছেন আল্লাহ ফাতে হলু বহুম এবং যাদের অন্তরকে আকৃষ্ট করা বা ইমানের সাথে জড়িয়ে দেওয়া ইসলামের সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য ওয়াফির রেখাবে এবং তারপরে আল্লাহফাক রাব্বুল আলম পাঁচ নম্বরে উল্লেখ করেছেন ওফির রেখাবে যদি মুক্ত করা উদ্দেশ্য থাকে মুক্ত করা যদি উদ্দেশ্য থাকে রেকাব আগের জামানায় ক্রীত দাস থাকত যেটা বাস্তবে আজকাল নেই হয়ে আছে কেউ ক্রীত দাসী হয়ে আছে মুক্ত করার জন্য তার মালিককে কিছু পয়সা না দিলে সেই মালিক ওই দাসকে বা দাসীকে মুক্ত করবে না ছাড়বে না এই ক্ষেত্রে কোরআনে করিম মে আল্লাহ ফখরাবুল আলমিন এবং রসুল্লাহ আসাল্লাম তার হাদিসে দাস দাসীকে মুক্ত করার জন্য উৎসাহিত করেছেন যাতে করে তারা মনিবের গোলামি থেকে মানুষের গোলামি থেকে মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহ ফেকরাব আলমিনের বান্দা হতে পারে আল্লাহ ফেকরুল্লা আলমিনের গোলাম সত্যিকার অর্থ হইতে পারে এবং স্বাধীন হয়ে আল্লাহ ফেকরবন্দী করতে পারে তাদের ব্যক্তি মালিকানা আসে কারণ দাস দাসীদের ব্যক্তি কোনো মালিকানা নেই যা কিছুই তারা উপার্জন করবে সেসব সম্পদ চলে যাবে তাদের মনীব মালিকের ঘরে যদি ব্যক্তি মালিকানা না থাকে তাহলে যা দেওয়ার মতো যোগ্যতা হবে না যদি ব্যক্তি মালিকানা না থাকে তাহলে হজ করার মতো সামর্থ্য হবে না ব্যক্তি মালিকানা যদি না থাকে তাহলে মাতা পিতার সেবাও করতে পারবে না আর্থিক দিক থেকে ইসলাম এই জন্য দাস দাসীদেরকে বিভিন্ন ক্ষেত্রে মুক্ত করতে উৎসাহিত শুধু করেনি বরং ফরজও করেছে বিভিন্ন কাফফার ক্ষেত্রে দাস দাসী মুক্ত করে কাফফারা দিতে বলা হয়েছে এইভাবে ইসলাম তাহলে দাস দাসী প্রথাকে সংকুচিত করতে চেয়েছে কিন্তু বিরাট রহস্যের জন্য এই দাস দাসীর প্রথাকে ইসলামে বৈধ রাখা হয়েছে যা বর্ণনা করার এখানে সময় সুযোগ নেই সম্মানিত ভাইরা দাস দাসী মুক্ত করার জামানা আজকে নেই তবে এই আয়াতকে আরেকটি ক্ষেত্রে ফিট করা যেতে পারে আর তা হচ্ছে যারা বন্দী হয়ে রয়েছে সেই বন্দি বিশেষ করে যদি নির্দোষী বন্দী হয় মজলুম নির্যাতিত বন্দী হয় অসহায় হয়ে রয়েছে অথচ তার কোনো দোস্ত্রুটি ছিল না তারপর জুল অত্যাচার করা হয়েছে বাড়াবাড়ি করা হয়েছে তাহলে রকম। বন্দীদেরকে মুক্ত করার জন্য যে সব সম্পদের দরকার রয়েছে পয়সার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে জাকা দেওয়া যেতে পারে এই রকমই যদি দোষী আসামিও হয় আর দোষী যদি বন্দিও হয় কিন্তু সংশোধন করে নিয়েছে তবা করে নিয়েছে এখন সেই পাপগুলি গুলি সে ছেড়ে দিতে সে প্রস্তুত রয়েছে এবং তার আমল প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তি আসলে সংশোধন করে নিয়েছে বেনামাজি ছিল পাপিস্টি ছিল সে নামাজি হয়ে গেছে চোর ডাকাত ছিল কিন্তু তার আখলাক চরিত্র এবং ইমান আমল নামাজ প্রমাণ করছে যে এই ব্যক্তি যদি কারাগার থেকে ছুটে যায় আর চুরি ডাকাতি করবে না তাহলে এইরকম লোকদেরকেও মুক্ত করার জন্য জাকাতের ধন সম্পদ দেওয়া যেতে পারে তাই আল্লাহাক বলছেন ওফির রে কাবে আল্লাহা কারো বলছেন ওয়ালগারে মিন ছয় নম্বর বলছেন যারা ঋণী যাদের ওপর ঋণের বোঝা চেপে গেছে যে কোনো ব্যক্তি যদি ঋণের বোঝা চেপে যায় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে এমনকি আল্লাহ রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন যে মাতা পিতার খরচের ক্ষেত্রে খাওয়া দাওয়া লেবাস পোশাক আর চিকিৎসা এইসব খরচগুলি ছেলের ওপর খরচ কিন্তু এছাড়া যদি মাতা পিতার ওপর ঋণের বোঝা থাকে তাহলে ঋণের বোঝা নামানোর জন্য জাকাত দেওয়া যেতে পারে এইরকমই যদি বনের ওপর বা স্ত্রীর ওপর ঋণ থাকে স্বামীর ওপর যদি ঋণ থাকে তাহলে জাকাত ঋণের বোঝা নামানোর জন্য দেওয়া যেতে পারে এই বিষয়টিকে আল্লাহ ফেকরবুল্লা আলমিন এই অংশটুকুতে উল্লেখ করেছেন ওয়ালগারে মিন যারা ঋণই হয়ে রয়েছে তাদের ঋণের বোঝা নামার জন্য জাকাত দেওয়া যেতে পারে যারা নিজেই ঋণই হয়ে রয়েছে আর আরেকটি অর্থ হচ্ছে যে নিজের ঋণই নয় কিন্তু একজন লোক ঋণই ছিল ঋণে বাঁধা ছিল সেই লোকটিকে মুক্ত করার জন্য কোনো ব্যক্তি এই ঋণের বোঝা নিজের দায়িত্বে নিয়েছে নবী করিম সাল্লা জমা নেই যখন কোনো মানুষের মৃতুল লাশ নিয়ে আসা হতো জানাজা পড়ার জন্য তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম জিজ্ঞাসা করতেন হাল আলিহে দায়নুন তার উপর কি কোন ঋণ আছে যদি বলা হতো যে হ্যাঁ ওর ওপর দাইন আছে ঋণ আছে তাহলে নবী করিম সাল্লা সাল্লাম প্রথম দিকে যখন তার অভাব ছিল সেই সময় বলতেন সাল্লু আলা সাহেব তোমাদের এই সাথী যেহেতু ঋণী ব্যক্তি আর ঋণ অবস্থায় মারা গেছে ঋণ কাঁধে করে সুতরাং জানাজা তোমরা পড়ে নাও আমি রসুরুল্লাহ না করলেন এবং গণিমাতের ধন সম্পদ আসলো সচ্ছল হয়ে গেলেন তখন তিনি বললেন আনা আউল আলিন আমি মমিনদের তাদের চাইতে বেশি নিকটবর্তী সুতরাং কোন ব্যক্তি যদি মান তারাকা মায়ালান शोध सम्मानित भाई ब्यक्ति ऋण बोझा नहीं, नहीं। रीन से मारा गया व्यक्ति के मारधर हम গলায় গামছা দিয়ে ধরে নেওয়া হয়েছে এই টাকা দাও না হলে তোমাকে ছাড়বো না মেরে ফেলে দেব সেই অবস্থায় তৃতীয় কোনো ব্যক্তি যদি ঋণের বোঝা নিয়ে নাই কাঁধে তারপরে ঋণের বোঝা নেওয়ার পরে তার ধন সম্পত্তি একা তার পক্ষে সম্ভব হয় না যে সে ঋণ পরিশোধ করবে একজনকে মুক্ত করার জন্য একজনের বিপদ বা একজনের জুল মত্যাচার হচ্ছে তা দূর করার জন্য সে এই দায়িত্ব বহন করেছে আল্লাহ আল্লাহাক রব্বুল আলম এই ক্ষেত্রে গা আরিমিন বলে যেই ব্যক্তি এই দায়িত্ব বহন করেছে তাকেও জাকাত দেওয়া যাবে ঋণ পরিশোধ করার জন্য ওই ব্যক্তির পক্ষ থেকে তাহলে গার্মিনের দুটি অর্থ হল এক হচ্ছে নিজেই ঋণে ডুবে রয়েছে সেই ঋণ মুক্ত হওয়ার জন্য তাকে জাকাত দেওয়া যাবে অথবা অন্য কারো ঋণের দায়িত্ব নিজের নিয়ে রয়েছে জামানত নিয়ে রয়েছে কিন্তু তা পরিশোধ করা তার একা সম্ভব নয় সেই ক্ষেত্রেও জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে সাহায্য করা যাবে সম্মানিত ভাইরা সাত নম্বরে আল্লাহ ফাকর রব্বর বলছেন ওয়াফি সাবিল্লাহ এবং জাকাতের একটি খাত হচ্ছে জ খরচ করবেন জাকাতের পয়সা ব্যয় করবেন আল্লাহর রাহে এই আল্লাহর রাস্তা কোন রাস্তা কোরআন এবং হাদিসের ভাষায় আল্লাহর রাস্তা বলা হয়েছে আল্লাহর রাস্তায় যে আল্লাহর দিনকে উঁচা করার জন্য আল্লাহর কলেমাকে আল্লাহর জমিনে সবচাইতে উঁচা করার জন্য শক্তিশালী করার জন্য যে যুদ্ধ করা হয় তাতে ব্যয় করা কোরআনের ভাষা এই অর্থেই ফিস ব্যবহার করা হয়েছে কিন্তু আজকের যুগে বাস্তবে যেহেতু মুসলিম উম্মার যে দুর্বলতার অবস্থা সে এই শর্ত আমরা পুরা করে উঠতে পারিনি সেই জন্য এই খাতকে আরেকটি ক্ষেত্রে নিয়ে যাওয়া যেতে পারে এবং যেই খাতটির কথা বললাম প্রয়োজনে অনেক সময় আপনার বাড়িতে আপনার গ্রামে আপনার দেশে আপনার শহর জুলম অত্যাচার শুরু হয়ে গেছে জালেমদের পক্ষ থেকে আল্লাহর শত্রুদের পক্ষ থেকে তখন প্রতিহত করার জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে যাওয়া এবং আল্লাহ রাস্তায় অস্ত্র ধারণ করা আপনার ফরজ হবে এই ক্ষেত্রে অবশ্যই সে কারো অনুমতির প্রয়োজন নেই বরং এই ক্ষেত্রে আপনাকে শত্রু কেউ প্রতিহত করতে আপনার বাড়ি থেকে আপনার গ্রামবাসীদের বাড়ি থেকে আপনার আত্মীয় স্বজনদের বাড়ি থেকে আপনার মুসলিম ভাই বোনদের বাড়ি থেকে আপনার শহর থেকে আপনার দেশ থেকে सम्मानित भाईमंडल रसुल्लम जेती दिन शिक्षा अर्जन करार्जे से आल्ला रास्त रही दिन शिक्षा अर्जन करार्ज ছেলে যদি বের হয় আর তার কাছে যদি অর্থের অভাব থাকে তার বাবা খরচ চালাতে পারছে না তাহলে তাকে এই জাকাত থেকে এতটা পরিমাণ দেওয়া যাবে যাতে করে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা তার বস্ত্রের ব্যবস্থা তার চিকিৎসার ব্যবস্থা এবং তার লেখাপড়ার ব্যবস্থা তার ইসলামিক যে কিতাবগুলি রয়েছে বই রয়েছে সেগুলির ব্যবস্থা এগুলির ব্যবস্থা যাতে তার যাতায়াতের ব্যবস্থা এই ব্যবস্থাগুলি যাতে হয়ে যায় আর সেই ব্যক্তি তাদের মধ্য থেকে একটি দল কেন বের হচ্ছে না আল্লাহাক বলছেন যারা বেরিয়ে যাবে লিয়াতাফা কাহফিদ্দিন দিন সম্পর্কে জ্ঞান হাসিল করার জন্য ভালো দিন সম্পর্কে পণ্ডিত হওয়ার জন্য বিদ্যান হওয়ার জন্য বলে ইউনজেরুক রাজা ইলি ফিরে এসে নিজের জাতিকে সতর্ক সাবধান করবে তাদেরকে সত্য দিনের দাওয়াত দেবে তাদেরকে আল্লাহ পাখের একত্রের দাওয়াত দেবে তাদেরকে আল্লাহ পাখের এবাদ বন্দির দাওয়াত দেবে তাদেরকে ইসলামিক চরিত্রের দাওয়াত দেবে আল্লাহ মিয়াহ হতে পারে তারা সতর্ক হবেই আট নম্বরে মহান আল্লাহ এর সাদ করেছেন ওয়াবনিস এবং জাকাত দেবেন যেই ব্যক্তি পথিক মুসাফির ইবনুসাভিল মানে রাস্তার সন্তান রাস্তার সন্তান মানে যেই ব্যক্তি রাস্তায় সফরে বেরিয়ে গেছে এবং সেই সফরে গিয়ে তার যে সম্বল নিয়ে গিয়েছিল তার পাথে নিয়ে গিয়েছিল শেষ হয়ে গেছে এখন বাড়িতে ফিরতে হবে কিন্তু বাড়িতে ফেরার মতো টাকা পয়সা তার কাছে নেই আর তাকে যে বাড়ি থেকে টাকা পয়সা পৌঁছাবে এরকম ব্যবস্থাও নেই এই ক্ষেত্রে তাকে এতটুকু সাহায্য করতে হবে যাতে করে সেই ব্যক্তি তার নিজ বাড়িতে নিজ দেশে ফিরে আসতে পারে সম্মানিত ভাতৃমন্ডলি যদিও ওই ব্যক্তি তার বাড়িতে সচ্ছল হয় সচ্ছল কিন্তু টাকা পয়সা পৌঁছাবার ব্যবস্থা নেই আজকালকার যেমন আলহামদুলিল্লাহ হয়তো এই ক্ষেত্রে অত প্রয়োজন হবে না কারণ আজকাল এক দেশ থেকে আরেক দেশে টাকা পয়সা পৌঁছানো আত্মীয় স্বজনদের কাছে অনেক সহজ হয়ে গেছে সুতরাং এই বিষয়ে সতর্ক থাকতে হবে যদি টাকা পয়সা পৌঁছানো সম্ভব হয় তাহলে জাকাতের পয়সা গ্রহণ করবে না কিন্তু টাকা পয়সা পৌঁছানো সম্ভব না হয় অথবা বাড়িতে অভাব রয়েছে খাওয়া খরচ ছাড়া আর তার রাস্তা খরচ পৌঁছাতে পারবে না দিতে পারবে না তাহলে এই পথিককে মোসাফিরকে এতটা পয়সা দেওয়া যাবে জাকাত থেকে যা দিয়ে সে নিজের বাড়িতে ফিরতে পারে আল্লাহ ফাকর আব্বুল আলম যেন কোরআনুল করিম আমাদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন জাকাত আল্লাহ ফাকরাবুল আলমিন যাদের ওপর ফরজ করেছেন সুন্দরভাবে তাদেরকে আদায় করার তৌফিক দান করেন আর যেসব ভাই বোনদের হক রয়েছে আল্লাহ পাক তাদের হক যেন সুন্দরভাবে আমাদেরকে পৌঁছাবার তৌফিক দান করেন আল্লাহাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন তার সন্তুষ্টি লাভের তৌফিক দান করেন সুভান আরবুল ইজাতির আলমিন তের সাঠিগ বেবোহর করা হলে পরকালে এর পরিপূর্ণ পরেপর্ন পাওয়া যাবে। ।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 जकतात दान अर्थ पाठातेन बैंक सतचलोड बर्मिंग শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এ আর এ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি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 দর্শক শ্রোতা আপনাদের সামনে রেয়াজ আলহীন গ্রন্থ থেকে দর্শে হাদিস উপস্থাপন করছি তো আজকের আলোচনার বিষয় বাবুল মোরাকবাহ আত্মপর্যবেক্ষণের অধ্যায় থেকে কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তালা তো আজকের যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করব সে হাদিসটি হলেই আবুদার জুনদুম বিন জাদা রবি করোসাই এবং যখনই কোনো অন্যায় করবে সেই অন্যায়ের পরে কোনো ভালো কাজ করো এই ভালো কাজটি পূর্বের অন্যায়কে মুছিয়ে নিয়ে যাবেন এবং এই হাদিসটি দ্বারা যেটা আমরা বুঝতে পারি বা আমরা শিখতে পারি সেটা হলোই যে সর্ব অবস্থায় পাকের ভয় করা দরকার কেন যে ওহু আইনামা কুন্তম তুমি যেখানেই থাকো না কেন अवस्थाएं आल्ला दृष्टिता खेण संकल्प करब सबकि आल्लावहित सर्वक्षण मन करते आल्ला की थे? देखें इटे निजेके पर्याचना करते जीछू करी ना क्यों आल्ला स्वयं देखें পরে যে হাদিস হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি হলেই আনিবনে আবাস আব্বাস তিনি বলেন আমি একদিন রসুরালামের পিছনে বসেছিলাম ফকাল আল্লাহনবীলাম বললেন ইয়া গোলাম ইবনে আব্বাস ছোট তো ইয়া গোলাম হে বালক Allah हेफत कर हिफाजत अर्थ की तला जीवन परिचालनार्जन विधान दिए किस जिनके आल्लापा हालल किस जिनके हराम जीवन विधान दिए जिनगे हेफाजत करी एग्लि जो सठ परिचालना करीफातल्ला दुनिया सकल बाला मुसीबत तुम्हें मदद सब समय तुम्हारे पा सुनता आल्लाधान दिए संरक्षण करते बजाय रखते मद सर्वक्षण देखो ईदा साम्रल्ला एक चाहते एकम्र की बड़ एक कथा क्यों शुद्ध आल्ला चाहब जेहेतु रब एक महबूद सत्य महबूद कं एक जुन। सृष्टि करबादत पवार यज्ञ एकम्रल्ला फातेहुद्ता आल्लास प्रत्येक दिन जो स्वीकृति नेता हम प्रत्येक सलाते प्रत्येक रखाते बोली आय शुदू तुम्हारे एबादत करी कानीन शुद्ध तुम्हारा सहाय चाई ताबाद का बला है इबादत एम जिनकी बला है जे जिनमेंक्तिक जर मध्यमे तारतिपालक सन्तुष्ट वर्जन चाय सेबादत टी सला जकत होक हो, रोजा होक हज होक जकत होक दुआ हक हो, नजर नियाज हा किस आबग इबादत ये इबादत टाइम कार्य करते हैं एकम्र आल्ला আল্লাহনবী শাসন বলছেন ইদা সাল